বাংলা মানবতা সমাধান আসসালামুকম্বরক মোহাম্মদ রসুল أعوذ بالله من الشيطان الرجيم ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به আই সুপ্রিয় দর্শকবৃন্দ আজ যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জীব সম্পর্কে কিছু আলোচনা করা অর্থাৎ এই জীব দিয়ে আমরা অনেক নিষিদ্ধ কাজ করি যা কোরআনে এবং হাদিসে আমাদেরকে নিষেধ করা হয়েছে এরকম অনেক কাজ আমরা এই জীব দিয়ে করি সেই ধরনের কিছু কথা বা সেই ধরনের কিছু পয়েন্ট আমি আপনাদের সামনে রাখবো যা আমরা এই জীব দিয়ে করি এই জীব দিয়ে আমরা অনেক সময় বিচার ও ফাইসলা করি কিন্তু কোরআন হাদিসকে বাদ দিয়ে অন্য পথ ও মত বা অন্য সংবিধান দ্বারা আমরা বিচার ও ফায়সলা করি অথচ আমরা নিজেকে মুসলিম হিসাবে দাবি করি বা নিজেকে আমরা মুসলমান মনে করি আল্লাহ তালা কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন বা নির্দেশ দিয়েছেন যে আমরা আল্লাহর আইন ছাড়া অন্য যত আইন ও কানুন আছে আল্লাহর বিধিবিধান ছাড়া যত বিধি বিধান আছে সমস্ত আইন ও কানুন এবং সমস্ত বিধি বিধানকে আমরা অস্বীকার করব একমাত্র স্বীকার করব। আল্লাহর আইনকে এবং আল্লাহ রব্বুল আলমিনের প্রদত্ত বিধি বিধানকে বাকি সবকে আমরা অস্বীকার করব তাই তো আল্লাহ কোরআনে আমাদেরকে বলছেন alam tara ila alladine yaz'umun annahum amanu bima unzila ilayhi wama unzila min qablik hay nabiy tumi ki taderke dekho na jara mone kore je tara iman eneche oi somosto jinisher opore ja tomar opore obodinnyo kora hoyeche ebong oi somosto jinisher oporeo tara iman eneche je gulo onnano nabidier opore tomar ওরা মনে করে যে ওরা ইমান এনেছে তোমার ওপরে করা হয়েছে এগুলি তারা মনে করে ধারণা করে কিন্তু যখন বিচার ও ফাইসলা করার দরকার প্রয়োজন হয় তখন তাগুতের স্মরণাপন্ন হয় তাগুতের আইন ও কানুন সংবিধানকে তখন তারা গ্রহণ করে অথচ তাদেরকে হুকুম বা নির্দেশ দেওয়া হয়েছে যে আল্লাহর সংবিধান বাদে সমস্ত সংবিধানকে তারা অস্বীকার করবে কিন্তু হবে কি শয়তান চাইতেছে যে ওদেরকে অনেক দূর বিভ্রান্তিতে নিক্ষিপ্ত করবে আর তাই হয়েছে যে আমরা আল্লাহ রবুল আলমিনের এই সতর্ক করা সত্ত্বেও আমরা আল্লাহর আইনকে বাদ দিয়ে দিয়েছি সতর্ক করছেন আল্লাহ যে শয়তান এরকম করবে শয়তান তোমাদেরকে আমার আইন বাদ দিয়ে অন্য আইন গ্রহণ করতে উস্কানি দিবে মন্ত্রণা দিবে তোমাদেরকে উদ্বুদ্ধ এবং উৎসাহিত করবে সব কিছু আল্লাহ বলার সত্ত্বেও আমরা সতর্ক হতে পারিনি তাই আমরা বিচার ও ফাইসলা করতে আছি আজকে কফুরি মতবাদ দিয়ে বিচার ও ফাইসলা করতে আছি আজ মানব রচিত আইনো ও দিয়ে আর আল্লাহর আইনো ও আমরা ত্যাগ করেছি অথচ আমরা মনে করি যে আমরা মুসলমান ভাই মুসলমান শুধু দাবি করলে হবে না তাকে প্রমাণ করিয়ে দিতে হবে যে সে মুসলমান কাজের দ্বারাই কর্মের দ্বারাই আমলের দ্বারাই আল্লাহ রবুল্লা আলমিন তাই আমাদেরকে সতর্ক করেছেন বিচার ফাইসালা করতে হলে কোরআন হাদিস দিয়ে করতে হবে আর এইগুলি না করার কারণে আজকে আমাদের সমস্যা বেঁধে গেছে যে আমরা আজ বিভিন্ন দলে বিভিন্ন মতে বিভিন্ন পথে ভাগাভাগি হয়ে গেছি আর এই ভাগাভাগি হওয়ার কারণে আমাদের অবস্থা কোথায় গিয়ে পৌঁছাবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তাই হাদিসের মধ্যে বলছেন খুললো যেতে অস্বীকার করেছে কেলেবাই রসুল আল্লাহ জান্নার যেতে আবার কেউ অস্বীকার করবে নাকি কে এমন আছে যে জান্নাত যেতে অস্বীকার করেছে নবী বলছেন মানে আতা আনি দেখাল জান্না দেখেন সোভান আল্লাহ মানে আতা আনি যে আমার আনুগত্য করবে আমার আদর্শকে গ্রহণ করবে আমার শিক্ষাকে গ্রহণ করবে আমার বিচারকে গ্রহণ করবে দেখাল জান্না সে জান্নাতে যাবে ওয়ামান আমার আসানি আর যে আমার অবাধ্যতা করবে আমার নাফারবাণি করবে আমার পথ ও মতকে উপেক্ষা করে চলবে প্রত্যাখ্যান করবে ফই যেন জান্নার যেতে অস্বীকার করে দিল জান্নাত যেতে চাইলে নবীর পথকে ধরতে হবে নবীর জান্নাত পাওয়া যাবে না শুধু এটা আমাদের ধারণাই হবে যাচাই বাছাই করতে হবে কোরআল হাদিসের আলোকে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক কোনটা চলবে কোনটা চলবে না কোনটা সাহি আর কোনটা গালাত এসব বিচার হবে কোষ্টি পাথর দ্বারা আর কোষ্টি পাথর হচ্ছে করন এবং হাদিস অবস্থা আমাদের কি হয়ে গেছে করন হাদিসকে দূরে থাকার কারণে আজকে আমরা বিভিন্ন দলে ভাগাভাগি হয়ে গেছি তারপরে কি হবে সবাই কিন্তু আমরা মনে করি যে আমরা যাব। যাবো কেন আমাদের পথটাই ঠিক আমাদের মতটাই ঠিক আমরা যা করছি এটাই ঠিক আমাদের বিচারটাই ঠিক এটা আমরা সবাই মনে করি দেখুন ফায়সালা দিয়েছেন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয়াম নবী বলছেন ইফতারা কাতিল ইহুদ আলা সিনতাইন সাব ইন আফিরকা আফতারাকাতিন আল্লা সিনতাইন সকা বাহাত্তর ফিরকায় আর আমার উম্মত আর এক ধাপ আগিয়ে যাবে আমার উম্মত ভাগাভাগি হয়ে যাবে তিয়াত্তর ফিরকায় কুল্লু হাফিন সমস্ত ফিরকা জাহান্নামি হবে ইহেদা একটি ফিরকা ছাড়া শুধু একটি ফিরকা জান্নাতে যাবে কিলামান্লাহ হে আল্লাহ রসুল ওই দলটা কোন দল যে দলটা জান্নাতে যাবে আল্লাহ নবী কিন্তু নাম করে বললেন না যে অমুক তমুক হানাফি শাফি মালিকি হামবেলি যে যত নাম হয়ে গেছে যত নাম হয়ে গেছে সব নাম। মানুষ রাখছে এই নাম আল্লাহ নবীর হাদিসে কোরআন এ নামের কোনো প্রমাণ নাই এ মাঝাবের কোনো অস্তিত্ব নাই এগুলা মানুষ বানিয়ে নিয়েছে আল্লাহ নবীর মরার বহু বছর পর সাহাবিদের দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাবিন্তর পর্যন্ত এসব মাসাবের কোন অস্তিত্ব ছিল না তারা নামাজ পড়েছে বিশ্ব নবী মোহাম্মদ তরিকাকে অনুসরণ করে হাদিস ও কোরআনকে অনুসরণ করে নামাজ পড়েছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের সমস্ত নামাজের তরিকা হাদিসের কিতাবগুলি আপনার দেখুন আজকে বাংলাতে তরজমা হয়েছে উর্দুতে তরজমা হয়েছে দুনিয়াতে যত ভাষা আছে আমরা তা গ্রহণ করছি না আমরা বলছি যে বাস আমাদের মাথাবে যে আছে সেটাই নবী কিন্তু একথা বললেন যে কারা জান্নাতে যাবে নবী কি বললেন মান কানা আলাহাবি যে আমার সাহাবা তরিকার থাকবে। সে দলটি কোথায় যাবে জান্নাতে যাবে তো ভাইর আমার কথা হচ্ছে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া আদর্শকে গ্রহণ করতে হবে আল্লাহ রবুল্লা আলমীর আইনকে গ্রহণ করতে হবে বিচার ও ফাইসলে যখন কেউ করবে তখন আল্লাহর আইন দিয়ে করবে এবং ওরালো হাদিসের আলোকে করবে নিজের মতো পথ নিজের ইচ্ছা এবং অন্যান্য সংবিধান দিয়ে যদি কেউ বিচার করে তাহলে এটাও একটা জীবের আপদ হিসাবে গণ্য হবে এই জীবকে আমাদেরকে তা থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে তা না হয় কালকে কে আমাদের মাঠে এই জীবই আমাদের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে যে আমরা যখন কেউ মারা যায় তখন রদন করে করে কান দিয়ে যাকে নিয়াহা বলা হয়েছে হাদিসের শব্দে নিয়াহা মাতম করে করে কাঁদা এরকম কান্না কাটি উপরে এটাও হচ্ছে আমাদের এই জীব থেকে সংঘটিত একটি বিপদ উমিয়া বলছেন उम्मे आती बोल आल्ला नबी जो समस्त जिनों ऊपर वाये ग्रहण कर बाए ग्रहण करा मान्य अंगीकार आल्ला नबी अंगीकार ग्रहण करतें সাহাবিদের কাছ থেকে সাহাবিয়াতদের কাছ থেকে এবং তাদেরকে বলতেন যে তোমরা অঙ্গীকার করো চুরি করবে না ব্যবিচার করবে না জিনা করবে না এটা করবে না সেটা করবে না এরকম বিভিন্নভাবে অঙ্গীকার গ্রহণ করা হতো তো উম্মে আতিয়া বলছেন যে সমস্ত বিষয়ের ওপরে আমাদের হাতে বায়াত না হয়েছিল তার মধ্যে একটা এও ছিল যে আমরা যেন কেউ মারা গেলে বায়ান করে কাটি না করি তবে এই অঙ্গীকারটা চারজন মহিলা ছাড়া কেউ পূরণ করতে পারেনি উম্মে সুলাইন এই অঙ্গীকার করতে পেরেছিলেন এই অঙ্গীকার পূরণ করতে পেরেছিলেন মেয়ে করতে পেরেছিলেন আনহর স্ত্রী এই অঙ্গীকার পূরণ করতে পেরেছিলেন এখন একটি ছোট্ট বিরত সাথে থাকুন আবার আসছি आलोचित होलुमुल्कोर आन शुरो नाम रलु मुलोर आन सीरीज बुजवार जन्ए ज्ञान रखा जरूरी जानते हम देख উলমুল করান ও ইসলামী আদর্শ ডায়ল ডায়ল ডিসন ডিসকশন ডিবেট ডিবে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 বা আধুনিক এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে বললেন সর্বোত্তম জিকির হল ইসলামিক মূল্যবোধ সেটা শাসত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি देख समस्त समस्या समाधान पर स्वागत जाना जीवे आपद हम जख क्यों मारा जाए तक रदन करा बोला हादिसर शब्दे নিয়াহা মাতম করে করে কাঁদা এরকম কান্নাকাটি এটাও হচ্ছে আমাদের এই জীব থেকে সংঘটিত একটি বিপদ উমিয়া বলছেন उम्मे आती बल्ला नबी जो समस्त जिनसर ऊपर हमारे ओपर बाए ग्रहण कर বায় গ্রহণ করা মানে হচ্ছে অঙ্গীকার আল্লাহ নবী অঙ্গীকার গ্রহণ করতেন সাহাবিদের কাছ থেকে এবং আতিয়া বলছেন যে সমস্ত বিষয়ের উপরে আমাদের হাতে বায়াত না হয়েছিল তার মধ্যে একটা ছিল যে আমরা যেন কেউ মারা গেলে বায়ান করে কাটি না করি তবে এই অঙ্গীকারটা চারজন মহিলা ছাড়া কেউ পূরণ করতে পারেনি উম্মে সুলাইন এই অঙ্গীকার পূরণ করতে পেরেছিলেন উম্মুল আলা এই অঙ্গীকার পূরণ করতে পেরেছিলেন সাবরা সাবরা ইবনাত অঙ্গীকার পূরণ করতে পেরেছিলেন অমরাত মদ আর মদ রাজিয়া আনোহর স্ত্রী এই অঙ্গীকার পূরণ করতে পেরেছিলেন যে অঙ্গিকারে বলা হয়েছিল যে কেউ মারা গেলে রতন করে কানা যাবেন না করা হবে না তো রদন করে মাতম করে কান্নাকাঠি করা এটাও হচ্ছে আমাদের জীব দিয়ে সংঘটিত একটি আপদ বিপদ আমাদেরকে বাঁচা দরকার আল্লাহ নবী মুদুরতে قبل موتها تقام يوم القيامة وعليها سربال من قطران ودرع من جرم الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم قال جاہلية تر چطی جنیس چطی کوباس امر امت المدر روئے گے چه تراتا چطی پچنا با اکونو چاردین جاہلية تر چطی کوباس امر امت المدر اکونو روئے گے چه تراتا شگولو اکونو چاردین تر مدر اقتا حد چه الفقر فل আহসাব বংশ নিয়ে গর্ব করা আমি অমোক বংশের আমি পাঠান বংশের আমি সৈয়দ বংশের আমার বংশ বড় আমি সম্ভ্রান্ত বংশের এই যে বংশ নিয়ে গর্ব করা এই জিনিসগুলা কিন্তু ঠিক নয় বংশ কিচ্ছু না এই বংশের মধ্যে যে ভাগাভাগি বন্টন ব্যবস্থা আল্লাহ করেছেন বিভিন্ন বংশের যে নাম এসে গেছে এগুলি আল্লাহর পক্ষ থেকে এবং সেগুলি যে হয়েছে শুধুমাত্র পরিচিতির জন্য জাতে করে আমরা এছাড়া নাই আল্লাহ হে মানব সম্প্রদায় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী দিয়ে আমরা সবাই জানি আদম আলাই সালাতাম এবং হাওয়া আলাইহা আসলাতাম থেকে আমরা দুনিয়াতে এসেছি তোমাদেরকে একজন পুরুষ আর একজন নারী থেকে আমি সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে আমি আমি বন্টন করে দিয়েছি বিভিন্ন বংশে আমি তোমাদেরকে বন্টন করে দিয়েছি কেন এই বন্টন ব্যবস্থা লেতা যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো এই পরিচিতির জন্য আব্দুর রহমান নাম অনেক হবে আব্দুল্লা নাম অনেক হবে আহমদ মোহাম্মদ নাম অনেক হবে কিন্তু সেই নামের সাথে যখন তার বংশে টাইটেলটা লেগে যাবে যে আব্দুর রহমান পাঠান আব্দুর রহমান মল্লিক আব্দুর রহমান শেখ আব্দুর রহমান সৈয়দ এই ধরনের যখন তার নামের সাথে এই বংশের নামটা লেগে যাবে তখন আমরা চট করে চিনে যাব যে এই আব্দুর রহমান হচ্ছে ওই আব্দুর রহমান আর এই আব্দুর রহমান হচ্ছে সেই আব্দুর রহমান এই পরিচিতের জন্য মোহন আল্লাহ রব এই বন্টন ব্যবস্থা করেছেন তারপরে আল্লাহ করছেন কিছু হবে না কে কত বড় বংশের আকে কত ছোট বংশের এসব আল্লাহর কাছে কোনোটাই লক্ষণীয় না আল্লাহর কাছে লক্ষণীয় হচ্ছে ইন্না আকরামাকুম ইন্দা আল্লাহিয়া তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সব থেকে বেশি সম্মানী হবে সেই সব থেকে শ্রেষ্ঠতম স্থান লাভ করবে সমাজে ছিল না সাধারণ মানুষ ছিলেন না টাকা ছিল না পয়সা ছিল না বিষয় সম্পত্তি ছিল কোনো সম্ভ্রান্তর ব্যাপার নয় কিছু ছিল না তাকুয়া ছিল তাকুয়া আল্লাহ ভীরতা আল্লাহর জমিনে চললে তার চলার আওয়াজ আল্লাহ কি ছিল কিছুই ছিল পরেজগাড়ি ছিল তাই আল্লাহ তারা বলছে ইন্নাক আল্লাহে আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই হবে সব থেকে শ্রেষ্ঠতম ব্যক্তি যার তাকুয়া যার পরেজগাড়ি হবে সব থেকে বেশি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম বলছেন জাহালিয়াতের অভ্যাস চারটি আমার মধ্যে একটি হচ্ছে বংশ নিয়ে গর্ব করা আর বংশে খুঁটা দেওয়া বংশ নিয়ে গর্ব করা আবার মানে এই ছোট বংশর এরা আবার কোনো মান আছে নাকি এরা নিখতম বংশ এই যে বংশে খোঁটা দেওয়া এটাও হচ্ছে আমাদের জীবের দোষ যা আমরা করে থাকি ওয়াল ইস্তিস আর বৃষ্টি হলে আমরা যে কথা বলি যে অমুক নক্ষত্র বললেন এই রদনকারিনী মহিলা যদি মৃত্যুর পূর্বে তোবা না করে আর না এহাতো ইদাল কাবলাম রদনকারিনী মহিলা যদি মৃত্যুর পূর্বে তোবা না করে তো কামাল কেয়ামা কেমতের দিনে তাকে দাঁড় করানো হবে খাড়া করা হবে এই হবে তার অবস্থা কালকে কেয়ামতের মাঠে যদি এই না এহা এই রদনকারিণী মহিলা যদি মৃত্যুর পূর্বে তো না করে তো ভাইরা আমরা আমি বলতে চাইছিলাম জীবের আপদের মধ্যে এটাও আমাদের একটা জীবের আপদ যে আমরা কেউ মারা গেলে খুব রদন করে করে কাঁদি ভাই মারা যদি কেউ যায় রদন করে করে কাঁদলে কোনো লাভ হবে না কেন কারণ আল্লাহ রব্বুল আলমিনের কাছে কার মৃত্যু কখন হবে তা নির্ধারিত আপনি কান্নাকাটি করে বুক ছিঁড়ে চুল ছিড়ে কাপড় ছেড়ে রদন করে মাতম করে বায়ান করে যেভাবেই কাঁদুন না কেন ওই মৃত্যু ব্যক্তিকে কিন্তু আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না সে আপনার মা হোক আপনার বাপ হোক আপনার স্ত্রী হোক আপনার প্রিয়জন হোক আপনার জানের টুকরা ছেলে মেয়েই হোক যেই হোক না কেন আল্লাহ যখন কারো কাছ থেকে কোন জিনিস কেড়ে নেবে তখন মনে রাখতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অতএব এখানে কোনো কিছু করার আমার নাই অতএব যা বললে আমাদের লাভ হবে সেইটা বলতে সেটা কি ইন্না ইন্নালিল্লাহ রাজ আল্লাহ ফি মুসিবতী ও খাই মিনহা এই দুবার শিক্ষা দিয়েছিল বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী যখন এরকম আমরা কেউ করব। যে আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে এই দুয়া যখন আমরা পড়ে নেব আর আল্লাহকে যখন বললো আল্লাহ আজুরি নি ফি মুসিবতই আল্লাহ এই মুসিবতে তুমি আমাকে সোয়াব দাও আল্লাহ নিয়ত যদি শখ থাকে মন যদি ভালো হয় নিষ্ঠার সাথে যদি আল্লাহর কাছে দোয়া করা হয় তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাকে যে বিপদটা দিয়েছেন তার থেকে উত্তম জিনিস অবশ্যই আল্লাহ দান করবেন ছেলে মারা গেছে একটা ছেলে মারা গেছে ধৈর্য ধরেছেন আল্লাহর কাছে দোয়া পড়েছেন কান্নাকাটি করেননি মাতম করেননি আশা করা যায় মোহন আল্লাহ রবুল আলমীর কাছে দোয়া করার কারণে আল্লাহ রবুল্লা আলিমিন আপনাকে আরও কয়েকটি সন্তান দান করবেন কারণ আল্লাহ রবুল আলিমীর কাছে সৎ মনে সৎ নিয়তে নিষ্ঠার সাথে যদি কেউ দোয়া করে তার দোয়া অবশ্যই মোহন আল্লাহ রবুল আলমিন কবুল করে নেন তাই এ কথা মনে রাখতে হবে যে মারা গেলে রতন করে কান্নাকাটি করে আমার কোনো লাভ হবে না বরং এতে আমার ক্ষতি আছে এবং কালকে কেয়ামতের মাঠে এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে অন্যান্য হাদিসের মধ্যে এসেছে যে যে অন্যান্য হাদিসে হয়েছে করে কান্নাকাটি করার কারণে অনেক মাইয়ে বা ওই ব্যক্তির কবরে আধাব হয় যে ব্যক্তির জন্য কান্না কাটি করা হয়েছে হয়তো প্রশ্ন আসতে পারে যে ব্যক্তির জন্য আমি কান্না কান্নাকাটি করলাম সে তো মারা গেছে তার দোষ কি ছিল সে তো আমাকে কানতে বলে যায়নি আমি যে কান্নাকাটি করলাম আমি রোদন করলাম আমি মাথন করলাম আমি চুল ছিলা চিনি করলাম এত দোষ আমার তার তো কোনো দোষ নেই এরকম প্রশ্ন আসতে পারে তাই হাদিসের মধ্যে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে যদি আমি জানি যে আমার সমাজে আমার বাড়িতে আমার মা বা আমার স্ত্রী আমার বোন ভাইরা যারা আছে এরা মানুষ মারা গেলে চিৎকার করে কান্না কাটি অভ্যাস এদের আছে আমার জানা আছে আমি এখন সঠিক তরিকা জানতে পেরেছি করানো হাদিসের আলোকে যে না কান্না কাটি করতে নেই আমি জানতে পেরেছি এখন আমি আমার মা আমার বাপ আমার ভাই বোন আমার আত্মীয় স্বজন আমার বিবি বাচ্চা সবাইকে আমি একত্রিত করে তাদেরকে নসিহত করব যে দেখো কান্নাকাটি করা কিন্তু হাদিসে নিষেধ করা হয়েছে কান্নাকাটি করতে হয় না অতএব আমার অসিহত থাকলো যে আমি যদি মারা যাই কোনোদিন কোনো কারণে তোমাদের সামনে তাহলে আমাকে নিয়ে যেন কান্নাকাটি না করা হয় আমাকে নিয়ে যেন মাথম না করা হয় আমাকে নিয়ে যেন রদন না করা হয় এরকম বলে যেতে হবে যদি আপনি বলে যান তারপরেও যদি তারা কান্নাকাটি করে তাহলে আপনার কোনো দোষ থাকবে না তাই আল্লাহ নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন অনেক মাইতের কবরে আজাব হবে তাদের পরিবারের লোকদের কান্নাকাটি করার কারণে আমরা যদি মানা না করে যাই জানা সত্য তাহলে হয়তো এই আজাব আমাদের হতে পারে অনুরূপভাবে অনেকে জানে আমি মারা গেলে আমার বাড়িতে মৃত্যুকে কেন্দ্র করে অনেক বিদাত কাজ হয় মেলাদ দেওয়া হয় চল্লিশে করা হয় কুলখানি করা হয় ইসালে সবের মজলিস করা হয় আর অনেক বিদাত কুসংস্কারমূলক কাজ করা হয় আমার জানা আছে আমি মরে গেল এই কাজ তারা করবে আমার উচিত বাড়ি বাড়িওয়ালাদেরকে বুঝিয়ে যাব। আমি মারা গেলে আমাকে কেন্দ্র করে যেন কোনো বিদাত কাজ না করা হয় আমাকে কেন্দ্র করে যেন কোনো অনুষ্ঠান আদি না করা হয় যদি করো তাহলে তোমাদের থেকে আমি সম্পর্ক ছিন্ন করছি বা আমি মুক্ত আল্লাহ আমাদের ভালো রাখুন ও সাল্লাহ নবীনা মোহাম্মদ ওয়া আলা আলহি ওয়া সাহবিহি أجمعين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 পবিত্র এবং বিশুদ্ধ জীবন জীবনযাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডেভোর্সলাম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 জয়েন্ট ডক্টর জাকির নায়িক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস বাংলায়